আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রিয়নী মোহাম্মদ আলিহি ও বাণী সমূহের আলোকে যে দর্শ হাদিস তার কোথায় আজকে তম درس যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখেরাতের প্রতি ইমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা নিরবতা পালন করে ওমান বিল্লাহি অ আর যে ব্যক্তি আল্লাহ ও প্রতি ইমানদার এবং আখারাতের প্রতি ইমানদার ফালিউ করিম জা রাহু সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে ওমান কে নাই উন বিল্লাহি অলিয়মিল্লা আখেরি ফালিউ করিম জয়ফাহ আর যে ব্যক্তি আল্লাহ এবং আখরে প্রতি ইমানদার সে যেন তার ওয়াইফ বা মেহমানের সম্মান করে হাদিসটি ইমাম বুহারি ও ইমাম মুসলিম তাদের সহি গ্রন্থোদয়ে উল্লেখ করেছেন শুধু ও দশক বিন্দু অত্র হাদিসটি ইমানের পরিপূর্ণতার জন্য যে সমস্ত গুণ ও বৈশিষ্ট্য প্রিয়ানবী সাল আলহি ওসাল্লাম অর্জন করতে তার উন্মতকে উপদেশ দিয়েছেন নাসিহাত করেছেন তন্মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ হাদিস এ হাদিসটি আল আদাব আল ইসলামিয়া বা ইসলামী শিষ্টাচার সংক্রান্ত হাদিস সমূহের অন্যতম যার মাধ্যমে একজন মৌমিন তার কি কি গুণ ও বৈশিষ্ট্য প্রয়োজন এবং যার মাধ্যমে মুসলিম সমাজ একটি সুন্দর ও সুশীল সমাজে পরিণত হবে সেমর্মে নির্দেশনা পেশ করা হয়েছে ইসলামের আদাব ও শিষ্টাচারিতা এগুলি যদি আমরা আমাদের ব্যক্তি পরিবার ও সমাজজীবনে। জীবনে যথাযথভাবে বাস্তবায়ন করতাম তাহলে আজকের একজন মুসলিম দেখে অমুসলিমরা ইসলামে দীক্ষিত হতো ইসলাম গ্রহণ করে ধন্য হতো যেমনটি আমরা দেখি দেখছি প্রিয়নবী মোহাম্মদ সাল্লা আলহিউসাল্লামের আদর্শে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তার অনুসারীরা সাহাবাই কারাম রিজওয়ান আজমাইন তাদের আদর্শে তাদের ব্যবহারে উদ্বুদ্ধ হয়ে অনুপ্রাণিত হয়ে দলে দোলে মানুষ ইসলামে প্রবেশ করেছে এমনকি আমরা ভারতবর্ষে ইসলাম প্রবেশের ইতিহাস যখন পর্যালোচনা করবো তখন আমাদের সামনে সেটাও প্রমাণিত হবে যে সেখানে কোন কোনো সাহাবিদের আগমন এবং আরব বণিক যারা সেখানে গিয়েছেন ব্যবসা করার জন্য সৌদাগরী করার জন্য তো সেখানে গিয়ে তারা যে একজন ইমানদারের যে বৈশিষ্ট্য হওয়া দরকার কথা কর্মে সে বিষয়ে তারা কিন্তু একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছিলেন বলে হিন্দু বৌদ্ধসহ যারা পত্তলিক ছিলেন তারা ইসলামের সুশীতল ছায়া তলে সমবেত হয়েছেন শুধুও দর্শক বৃন্দ বিএনবী সাল আলি ওসাল্লাম আমাদেরকে এমনই একটা কথা বলেছেন এখানে প্রথম যে কথা বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহ এবং আখারাতের প্রতি ইমানদার আল্লাহর প্রতি ইমানদার এবং আখারাতের প্রতি ইমানদার আল্লাহর আদালতে হাজির হওয়া এবং আখারাতের জবাবদেহি তার ভয় যার থাকবে এমন ব্যক্তি সে তার ব্যক্তি জীবনে এমন এমনকি জীবনের প্রতিটি পলে যেখানেই যতটুকু সম্ভব সে আল্লাহকে ভয় করে চলবি এবং সংযত জীবন যাপন করবে ফল একটাই তার টার্গেট একটাই লক্ষ্য একটাই সে আল্লাহ সুহান হো তা আল্লাহকে সন্তুষ্ট করতে চায় এবং পরকালে মুক্ত হতে চায় নাজাদ পেতে চায় এখানে রসুল্লাহ আলহিউসাল্লাম আমাদেরকে প্রথম বলছেন ফালিয়াকুল খায় ওরান সে উত্তম কথা বলে আও অথবা সে যেন পালন করে কথা বললে উত্তম বলতে হবে আর যদি কথা বলার প্রয়োজন না থাকে তাহলে পালন করতে বহারি শরীফ একখানা প্রসিদ্ধ হাদিস রয়েছে যেখানে রসুল সাল আর সাদ ফুমিয়েছেন ম্যানসাকেতা স্যালিমা ওমান স্যালিমা নাজা যে ব্যক্তি চুপ থাকলো। সে নিরাপত্তা পেল আর যে নিরাপত্তা পেল সে মুক্ত হয়ে গেল চুপ থাকা এর অর্থ কি এর অর্থ হচ্ছে অহেতুক অসংলগ্ন এবং অপ্রয়োজনীয় কথাবার্তা হতে নিজেকে নিবৃত রাখা কন্ট্রোল রাখা নিজেকে নিয়ন্ত্রণ রাখা কেননা মানুষের পুরো জীবনটাই হচ্ছে তার জন্য ইহ পরকালের জন্য ব্যবসার মূলধন এই সময় আল্লাহর পক্ষ থেকে একটি মাঠে প্রশ্ন করা হবে আন অ তার জীবন সম্পর্কে সে জীবনটাকে সে কোথায় বেয়ে করেছে এবং জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যৌবনকাল সে সম্পর্কে বলা হবে ও আন ও সে আমার উন্মতের আয়ুষকাল হবে ষাট ও সত্তরের মাঝামাঝি এর চেয়ে ব্যতিক্রম হবে অর্থাৎ এর আগে কেউ দুনিয়া থেকে বিদায় হতেও পারে অথবা কেউ এর চেয়ে বেশি হায়াত পেতেও পারে তবে রসুল সাল্লাহ্লাম একটা সাধারণ আইডিয়া আমাদেরকে দিয়েছেন যে এরই মধ্যে এই উন্মতের হায়াত উঠানামা করবে সুতরাং এই সংক্ষিপ্ত জীবন সফরে আপনি আপনার মূল্যবান পুঁজি সেটা যদি আপনি বিনষ্ট করে দেন তাহলে কেয়ামতের মাঠে আপনি রিক্ত হস্তে শূন্য হাতে দাঁড়াবেন এটা আল্লাহ রব আলমিন চান্না এবং তার প্রিয়নবী ওহাম্মদ রসুল্লাহ সাল্লাহআসাল্লাম চান্না আপনাকে নিরবতা পালন করতে হবে এবং অযথা অবান্তর কত হতে বিরত থাকতে হবে এটা আপনার মনে রাখতে হবে যে আল্লাহ রবুল আলামিন আপনার দুই স্কন্দে দুজন ফেরস্তা নিযুক্ত করে দিয়েছেন যাদেরকে বলা হয় সম্মানিত লেখক ফেরস্তা রয়েছেন মানুষ যা করবে তা তারা তার সাথে লিপিবদ্ধ করবেন কিছুই আপনার যাবে না বরং কেয়ামতের দিনে মানুষ কোনো কোনো গুণাহকে ছোট মনে করবে এটাকে সেই গোনাই মনে করবে না অথচ দেখা যাবে যে সেটাই তার আমল নোমায় লিপিবদ্ধ করা হয়েছে তখন সে আশ্চর্যের জন্য মুসলিম শরীফে আরেকখানে হাদিস আসছে প্রিয়নবী সাল আলহ্লাম এরশাদ করেন ওলা মা তুমি ভালো কাজ মাফ আল্লাহর পছন্দের কাজ সম্মত কাজ এবং ন্যায়সম্মত কাজ কোনোটাকে তুচ্ছ মনে করে দিও না এমনকি যদি তুমি তোমার ভাই মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে একটু সাক্ষাৎ করো তুমি তোমার একজন মুসলিম ভাইকে সহাস্য চেয়ে হারায় মৃদ হাসি দিয়ে তাকে যে সাধুর সম্ভাষণ জানাবে এটাও তোমার আমল্যমায় একটি নেকি হিসাবে একটা সদ্খা হিসাবে গণ্য হবে মুসলিম কখনো তার অপর মুসলিম ভাইকে সে কখনো ঘৃণা করতে পারে না প্রত্যাখ্যান করতে পারে না কি স্পষ্ট করে বলেছেন যদি লোকমান তার প্রিয় বৎস্যকে উপদেশ দিয়েছেন উপদেশটি চমৎকার এবং শিক্ষণীয় আল্লা সোহান সেজন্য মানুষের সাথে ভালো ব্যবহার করো তোমার ব্যবহারই প্রমাণ করবে তুমি কি সত্যিকার ইমানদার কিনা তুমি সত্যি আল্লাহকে ভালোবাসো কিনা তোমাকে পরকালের জবাবদেহিতার ভয় আছে কিনা এজন্য আল্লাহ রবাহিন মানুষের জন্য মানুষের প্রতিটি কর্ম প্রতি আপনি মনে করবেন না যে আপনি কথা বলেই চলেছেন বলেই চলেছেন বলেই চলেছেন আপনার কোথায় কেউ ধরবে না কোথায় কে কেবা নিয়ন্ত্রণ করে কেবা সংরক্ষণ করে না আপনার যা আপনার জবান থেকে যা বেরিয়ে যাবে প্রত্যেকটি কথা আল্লাহর আল্লাহ সংরক্ষণকারী রয়েছেন অতএব আপনাকে কোথাও সংযত হয়ে বলতে হবে সেজন্য প্রিয়নী মোহাম্মদ সাল আলহিউ বলছেন হাদিস্টি বুহআরিফের যেখানে রসুল সালাম বলছেন বান্দা যখন আল্লাহ তার মানজিল তার মর্যাদা বাড়িয়ে দিন শুধু দর্শক বৃন্দ হাদিসের বাকি অংশে আমরা আলোচনায় আসব ছোট্ট একটি বিরতির পরে ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন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 হাফেজ এবিএম প্রয়োজন তোমাদের মাঝে আল্লাহর আলম প্রেম জানি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলমদের সংসারে কাল রাত ছাডে টায় বাপুন সম্প্রচার সকাল 8:00 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় দ্য স্টুডেন্টস অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল वेलकम to be with them M U S L I M I'm so blessed to be with them Don't know Watch Little Wonders at Their Best. Bishoy Shishura, Kal Shondha Shattai Aapunashamprachar Shokal Agarotai, Bangladesh <laughs> Peace TV Banglai Shamanita Shodi Adar Shuprindha Biratirpor Aapna dir sehi Priyo anushthan Priyo nobir Priyo kathaye Aapna dirke anthurik shagato Aapna dirke আমরা আলোচনা করতেছিলাম বুহারি শরীফের দিয়ে যেখানে যখন আল্লাহ সভায় সন্তুষ্টি কামনায় কথা বলবে তার কথাগুলি আল্লাহর ব্যীত হবে তখন আল্লাহ রব্লা আলমিন এর বিনিময়ে বান্দার মঞ্জিল কে বান্দার রতবা কে বান্দার পজিশনকে মর্যাদাকে বলন্দ করে দেন পক্ষান্তরে এটাও রসুল সাল্লাহ আলিম একুই হাদিসে সতর্ক করে বলে দিয়েছেন যদি বান্দা তার কথাটা হয় আল্লাহর বিপরীতে আল্লাহকে জন্য নারাজ করার জন্য যে সমস্ত কথায় আল্লাহ আছে বান্দারা আমাকে গালি দিয়ে থাকে আমাকে কষ্ট দিয়ে থাকে তারা যুগকে গালি দে অথচ যুগের পরিবর্তন তো আমি ঘটিয়ে থাকি এটা এভাবে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে বান্দা তাকে কষ্ট দে এরকম অশালীন কথা অশ্রাব্য কথা অসামাজিক কথা যেগুলি আল্লাহকে অসন্তুষ্ট করবে সেরকম কথা যদি আল্লাহর দিকে ধাবিত করে দেবে আপনি কথার মাধ্যমে জান্নাত পেতে চান কথার মাধ্যমে আপনার জন্য জাহান্নাম এই জন্য রসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে দুটি কারণে মানুষ বেশি জাহান নামে যাবে তার একটি হচ্ছে তার জবান সে করতে যাচ্ছে তাই বলে দে এজন্য আমরা যখন আকিদাই নিয়ে আলোচনা করি তখন দেখতে পাই যে মানুষের কথার মিস্টেকের কারণে কখনো সে কুফুরির পর্যায়ে চলে যাচ্ছে কখনো তার জবান দিয়ে সেরিকি কোথায় এসে যাচ্ছে কখনো তার জবানদের জিন্দিকের মতো কোথায় এসে যাচ্ছে সেজন্য জবানকে নাম আরেকটি কারণ রসুন সাল্লাম বলে আর মানুষ সবচেয়ে বেশি ধ্বংস হয় তার কথার মাধ্যমে তাই রসুল সালিউসাল্লাম আপনাকে আমাকে বলছেন যে যারা তাদের এই দুই ঠোঁটের মাঝখানকে অর্থাৎ তার জবানকে নিয়ন্ত্রণ করল এবং তার দুই রানের মাঝখান অর্থাৎ লজ্জাস্তানকে সংরক্ষণ করার নিশ্চয়তা দেবে আমি তার জন্য এই জন্য রসুম সাল্লাম বলছেন শিবা আবুল মুসলিমে একজন মুসলিমকে গালি দেওয়া ফাঁসিকে করা কাজ কি একজন মুসলিমের রিবত তহুমত অবপাত পরনিন্দা সবগুলিকে ইসলাম কঠিনভাবে ভাবে নিষেধ করেছে কি এমন সব বিষয় যেগুলি কারোর মধ্যে আছে অথচ সেগুলি উল্লেখ করলে ওই ভাই কষ্ট পাবেন সেরকম কথা থেকেও নিবৃত থাকতে বলা হয়েছে শুধুও দর্শক বৃন্দ আমাদের সমাজে কিন্তু একটা সামাজিক কালচার হয়ে গেছে একজনের কথা নিয়ে আরেকজনের কথা নিয়ে টানাটানি করা যে বিষয়ে প্রয়োজন নেই সে বিষয়ে কথা বলা সুন্দরতম ইসলামের পরিচয় হচ্ছে সে এমন সব বিষয় হতে নিজেকে বাঁচিয়ে রাখবে যে এমন সব বিষয় থেকে সে নিজেকে কন্ট্রোল করবে দেখার প্রয়োজন অর্থাৎ অযাচিত কথা অবান্তর কথা এমনকি সফল কাম মমিনের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সৌরা আল্লাহ সুভেন বলেছেন যে সফল কাম অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যারা লহ কাজ অবান্তর কাজ সমাজে। মানুষ কিন্তু কথার জাদুতে বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে এবং অন্যকেও বিভ্রান্ত করছে দেখুন আমাদের নবী মোহাম্মদ রসো সাল্লার চরিত্র তার চরিত্র পাঠ করলে আমরা দেখতে পাবো কথা ও কর্ম থেকে নিবৃত না হতে পারলে নির্গাত ধ্বংস অনিবার্য হয়ে পড়বে সেজন্য রসুল সাল্লাহ বলছেন মানে যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে আখারাতের জবাব দেহি তার ভয় আছে আখারাতের ভালো কথা বলবে অতান থেকে তার যদি মন্দ বলে সেটাও তার আমল মন্দ হিসাবে লিখিত হচ্ছে তখন বান্দার উপায় কি থাকবে বান্দার করণীয় কি থাকবে একজন মমিনের পরিপূর্ণ ইমানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বা পরিচয়ক বলা যেতে পারে সেটা হচ্ছে যে তার জবানকে সে নিয়ন্ত্রণ করবে সে জবানকে সে কন্ট্রোল করবে অবান্তর অসংলগ্ন কথাবার্তা হতে বিরত থাকবে শুধুও দর্শক বিন্দু এখন প্রশ্ন হতে পারে কথার আদব বা বৈশিষ্ট্য কি আমরা এখানে মূলত তিনটি আদবের কথা উল্লেখ করব। তার মধ্যে একটি হচ্ছে মুসলিম উপকারী কথা বলবে মুসলিম নিজের জন্য যা উপকারী তার মুসলিম ভাইয়ের জন্য যা উপকারী সমাজের জন্য যা উপকারী দেশ ও জাতির জন্য তাই নেকির কাজে উত্তম কথায় আপনি প্রতিযোগিতা করবেন না কেন হতে পারে আপনার একটি কথা একজন মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে তাই উত্তম কথা বলতে আপনি কেন কার করবেন কেন বহিলিপনা করবেন কেন পিছু হটে যাবেন আপনি উত্তম কথাটুকু বলুন অনুপকারী এবং অহেতুক কথা যা বললে পাপি লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে হন নম্বর হলো কম কম কথা কথা বলা বলা একটি ব্যক্তিত্বের পরিচয় যাদের ব্যক্তিত্ব আছে তারা কিন্তু যত্র তত্র কথার ছড়াছড়ি করেন না কথার তো ফুটপাতে হকাররা কথা নিয়ে ঝগড়া বিতর্ক করে কিন্তু একজন মুসলিম তার জীবন মরণ সব জগৎ সমূহে চুপ থাকবে বরং যে প্রয়োজনীয় কথার অতিরিক্ত যে সময়টুকু থাকবে সে সময়টুকু এমন ভাবে সতর্কতার সাথে ব্যবহার করবে সেটির জন্য আল্লাহ সুহান কখন কি কাজ করতে হবে আমরা জানি না যদি আমরা এই সমস্ত অয়তুক অবান্তর কাজে না লেগে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় রুটিনটা ফিল করার পর বাকি যে সময়টুকু পেতাম অপসর সেখানে যদি আমরা স্টাডি করতাম যারা সোল্লাহ সাল্লাম কোন জায়গায় কোন দোয়া পড়েছেন কোথায় কোন জায়গায় কোন তসপি পাঠ করেছেন তাহলে আমরা কিন্তু এই সমস্ত দ্বারা মন্ডিত হতাম এবং আমরা আমাদের মাধ্যমে তাজা রাখতে শুধুও দর্শক বৃন্দ তিন নম্বর যে কথাটি আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই এমন কিছু কথা আছে যে কথাগুলি আপনার জন্য বলা ফরস আপনি কম কথা বলবেন তার অর্থ এই না যে আপনি আপনার যেগুলি আবশ্যকীয় কথা সেগুলি যাবে। সত্যকে ভুলণ্ডিত করা হবে আর সেখানে একজন নীরব দর্শকের ভূমিকা পালন করবে এটা একজন ইমানদারের বৈশিষ্ট্য হতে পারে না বরং রসুল্লাহাম বলছেন কেউ যদি কোনো মন কাজ দেখে তাহলে তাকে কিন্তু নিষেধ করতে হবে তাকে বারণ করতে হবে তাকে সতর্ক আপনি ভালো খাতের আদেশ দেবেন এবং খারাপ থেকে আপনি নিষেধ করবেন এটাই তো আপনার অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ আপনাকে লাস্টে প্রেরণ করে অর্থাৎ আখিরি উম্মত করে শ্রেষ্ঠত্বের মঞ্জিল দান করেছেন কেন আদেশ দেবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে অবর একটি হাদিসা রসুল্লাহ কঠোর হুঁশিয়ারি করেছেন বলেছেন যে মানুষেরা যখন আমরুবিল মারুব এবং কথাগুলি বলা ভালো কাজের আদেশ করা খারাপ কাজকে নিষেধ করার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে নিজেকে পিছিয়ে নেবে নিরবতা পালন করবে সে ভালো কথা বলবে না মানুষকে খারাপ থেকে নিষেধ করবে না এই আমরুবিল মাউরফ এবং নহিয়া আনিল মুনকার এর কাজটা যখন বান্দা ছেড়ে দেবে পরিণাম কি দেবে তখন আল্লাহ রবুল্লা আলবিন জাতির উপরে আমভাবে আজাব অজাব বিপদ মসিবত চাপিয়ে দেবেন আর এগুলি কেন আল্লাহ চাপিয়ে যেন মানুষ তারা ফিরে আসে এবং দোবা করে শুধু দর্শক বৃন্দ আমরা স্পষ্ট বুঝতে পারছি যে আমাদের জবানটা নিয়ন্ত্রিত আমরা যখন মুসলিম হয়ে গেছি তখন আর আমাদের স্বেচ্ছাচারিতা বলতে কিছু বলার নাই যা আল্লাহ আল্লাহান এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লসাল্লাম পছন্দ করবেন সেই মর্মে আমার জবানটুকুকেই চালাতে হবে এরই নাম তো ইসলাম আর এটাই যদি আমার ভিতরে পাওয়া যায় তাহলে তে আসুন আমরা শেষ অংশে বলি যে আমরা সবাই উপকারী কথা বলি অনুপকারী বা অপ্রয়োজনীয় কথা পরিত্যাগ করি সাথে সাথে আমাদের সময়টাকে আল্লাহর জিকির ও ব্যি আর হক কথা বলা সত্য বলা মানুষকে উপদেশ দেওয়া নসিহাত করা যেমন ডিরসুল অন্য হাদিসে বলেছেন আর দিনু আর অবশ্যই আপনাকে নাসিহাতের মধ্য দিয়ে আপনার এই আমরা কল্যাণের প্রতিবান জানাচ্ছি আমরা কল্যাণকর কথা বলি কল্যাণকর কাজের প্রতিযোগিতা করি এবং অযথা অবন্তর কর্ম হতে আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করি আল্লাহ আমাদের সকলকে তফিক দান করুন আমিনুদ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 আট তিন সোয়েব বিআইসি কোড আই বিও বিজিবি বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সমাধান